যখন মানুষ মৃত্যু মুখে পতিত হয় মৃত্যু মুখে যখন মানুষ পতিত হয় তো মানুষের মৃত্যুটা কিভাবে হল এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় কারণ নসুল আকরম সাল আলী আসাল্লাম এর সাফ করেছেন দুনিয়ার অনেক মানুষ তারা এমন হয় যে সারা জীবন ইমানের উপর ছিল बेईमान जी जन्म बेईमान जीवन धारण कर लो मृत्यु आग दिए हिदायत नसीबे गलो इमान नहीं दुनिया मृत्यु যার মৃত্যু হবে সেই লোকটাই কেবলমাত্র জান্নাতে পারবে আর যে ব্যক্তি ইমান হারা হয়ে মরবে ইমান হারা হয়ে যার মরণ হবে তার চিরস্থায়ী ঠিকানা হবে খোদার জাহান্না এই মানুষের মৃত্যুর সময়টা সবচেয়ে কঠিন ইসলামের পথ থেকে তাকে বিচ্যুত করা যায় বিভ্রান্ত করা যায় শয়তান সারা জীবনই চেষ্টা করতে থাকে তবে মানুষটা যখন দুনিয়া থেকে বিদায় নেবে বরণ করবে ওই সময়ে শয়তান এসে একটা মানুষের পিছনে তার সবচেয়ে বেশি কৌশল তার সর্বশক্তি নিয়োগ করে সর্বশক্তি নিয়োগ করে একজন মানুষকে তখন চেষ্টা করে যে কোনোভাবে তাকে বিভ্রান্ত করা যায় কিনা কারণ মৃত্যুর সময় যদি একজন মানুষকে বিপদ করা যায় তাহলে শয়তান চূড়ান্ত সফলতা পেয়ে গেছে সারা জীবন যত ভালো কাজ করেছিল যদি মরণের সময় একজন মানুষকে ইমান হারা করা যায় তাহলে তার সারা জীবনের আমল বাতিল হয়ে বুঝতে এইজন্য শয়তান তার সর্বশক্তি সমস্ত অপকৌশল প্রয়োগ করে একজন মৃত্যু পথযাত্রী মানুষের উপর যেন এই মানুষটা দুনিয়া থেকে ইমান নিয়ে যেতে না পারে কারণ এটাই হলো শয়তানের লাস্ট চান এখন যদি ভাবে ওই পারে চলে গেছে হাডুডু খেলে না পক্ষ। হাডুডু যদি একজন একজন ধরে ফেলায় ধরার পরে মাঝখানে একটা সীমানা থাকে না ডাক থাকে যদি কোনোভাবে আশ্রয় পাশ্রা দাগের ওই পারে চলে গেছে তো যতজন তারা ধরছে সবসময় আর যদি কোনোভাবে তার দমটারের দাগের এই পারে ফেলানো যায় তাহলে সে তো শয়তান একজন মৃত্যু পথযাত্রী মানুষের সাথে এই সর্বশেষ লড়াইটা লড়ে যে মৃত্যুর যে দাগ এই দাগের আগেই যদি ওরে বেইমান করা যায় তাহলে শয়তান কামিয়াব আর যদি কোনোভাবে দমটা নিয়ে দাগের পারে যাওয়া যায় ইমানটা নিয়ে যদি কোনোভাবে দাগের হয়ে পারে যাওয়া যায় তো বাস আমি কামিয়াব কারণ আমার ঠিকানা পাওয়া যায় এরকম অনেক করে। বিশ্ববিখ্যাত দার্শনিক বিশ্ববিখ্যাত দার্শনিক ফখরউদ্দিন রাজি রহমতুল্লাহ একজন বিশাল ইসলামী ইতিহাসের মহান ব্যক্তিত্ব তার একটা গ্রন্থ আছে কবির নামে কবিরের মতো দার্শনিক দিক থেকে দর্শন তত্ত্বের মাধ্যমে আল্লাহর কোরআনের বিশ্লেষণ করা এত বড় কিতাব আর কেউ লিখতে পারেন সেই ইমাম রাজি রহমদুল্লাহ আলাই অনেক বড় ইমাম ছিলেন যুক্তি শাস্ত্রের প্রমাণ ছিল যুক্তি এবং তর্কের ভিত্তিতে আল্লাহ যে এক অদিতীয় তার কোন শরিক নাই আল্লাহর আলমের একটা অভিদ এবং একত্রবাদ প্রমাণ করবার জন্য কিন্তু তুমি তো একটা ভুল কথা বিশ্বাস নিয়ে চলে যাচ্ছ উনি বললেন কি ভুল বিশ্বাস এই যে তুমি যে কে বিশ্বাস করলা তাহিত বিশ্বাস করলা এটা তো একটা অযৌক্তিক কথা এর উপরে তোমার কোন দলিল আছে না শয়তান বললে কি যুক্তি ইমাম রাজি যখন একটা যুক্তি দিলেন তো শয়তান কি যুক্তি কম বুঝে কি বলেন শয়তানের জ্ঞান বুদ্ধি আমার আপনার চেয়ে কম না বেশি অনেক বেশি তো শয়তান পাল্টা প্রশ্ন উত্থাপন করে দেয় খন্ড খণ্ডন করে দিতে আরম্ভ করল মোহতারা মহাজির এইভাবে আশিটা নব্বইটা পঁচানব্বইটা আটানব্বইটা নিরানব্বইটা যুক্তি তিনি পেশ করেছেন শয়তান সমস্ত যুক্তিগুলোকে খন্ডন করে দিয়েছে ইমাম ভয়ে রহমদুল্লাহ করে কাঁপতে আর প্রমাণ করতে না পারি তাহলে আমাকে আপনারটা মেনে নিতে হবে কথা ঠিক এটাই তো তর্ক এবং যুক্তির নিয়ম বহসের নিয়ম হলো হয় আমি আমারটা প্রমাণ করব যদি প্রমাণ করতে না পারি তাহলে আমি আপনারটা মেনে আরো অনেক বড় বিতর্কিত ছিল যুক্ত ইবলিস আর অনেক বড় তর্কশাস্ত্রের পণ্ডিত ছিল মহাপন্ডিত ছিল ইবলিস ইবলিস তার কৌশলের মাধ্যমে ইমাম রাজির পক্ষ থেকে উত্থাপিত সমস্ত যুক্তিগুলো খণ্ডন করতে আরম্ভ করল যখন আমি উপস্থাপন করব শতান তো সেটাকেও খন্ডন করে দিবে বিদায়বেলায় আমার যদি শয়তানের কথা মেনে নিয়ে বিদায় নিতে হয় তাহলে তো আমি একত্রবাদের উপর থাকতে পারবো না আমার তহিত পরাজিত হয়ে গেলে আমি আল্লাপুল ইমাম রাজির যিনি শায়ক ছিলেন তার কাছে এলহাম করলেন যে তোমার শিষ্য অবস্থায় শয়তানের সঙ্গে তর্কে আর বিতর্কের মধ্যে লিপ্ত হয়ে করুন দশাতার তিনি এলহামের মাধ্যমে ও রাজি তুমি কোন ভুল পথে চলেছ তুমি শয়তানের সঙ্গে যুক্তি তর্কে লিপ্ত হলো তোমার কি এটা জানা নাই তোমার চেয়ে অনেক বড় বেশি বুদ্ধিজীবী হলো শয়তান তোমার চেয়ে অনেক বড় বিতর্কর কোরআনের এত বড় খেদমত করলা। আল্লাহ দিনের এমন বড় খেদমত তুমি করলা যাবার বেলায় বুঝি মুশ্রেক হয়ে তুমি দুনিয়া থেকে বিদায় নিবা এর চেয়ে বড় দুঃখজনক আর কিছুই হতে পারে না ও রাজি এত যুক্তির দরকার নাই এত তর্কের প্রয়োজন নাই এত শাস্ত্রের প্রয়োজন নাই এত দর্শনের প্রয়োজন নাই তুমি ইবলের মুখে বলে দাও আল্লাহ দলির আমি কোন ঘোষণা করলাম আমি এক আল্লাহকেই বিশ্বাস করি কোন প্রমাণ থাকুক বানা থাকুক আমি এক আল্লাহতে বিশ্বাস করে দুনিয়া থেকে বিদায় গ্রহণ করতে চাই যুক্তি বুঝে আসুক বা না আসুক তর্ক বুঝে আসুক বা না আসুক সর্ব অবস্থায় এক আল্লাহ কে বিশ্বাস করে তার আমি হলো ইমানদার আমি বলছি না আমি বললাম একটা দৃষ্টান্ত হিসেবে আমার এবং আপনার জীবনে যে কারো জীবনে কিন্তু জীবন সায়ান এরকম কঠিন পরিস্থিতির সম্মুখীন হতে হবে জীবনের এই কঠিন সময় জীবনের এই কঠিন মুহূর্ত যখন ইমান নিয়ে মরতে না পারলে জাহান অবধারিত আর ইমান নিয়ে মরতে পারলে জানলাত নিশ্চিত ওই সময়ে যখন মানুষকে বিভ্রান্ত করবার বেমাল করবার সমস্ত অপকৌশল গুলো চালাতে থাকে ঠিক ওই সময়ে আমার আল্লাহর পক্ষ থেকে একদল নুরানি ফেরেস্ত একদল আল্লাহর কিছু মন্দাদের সামনে এসে হাজির হয়ে যায় আর তাদের কাছে একটা সুসংবাদ নিয়ে আসে নিয়ে এসেছি তোমার মৃত্যু হবে অবরে তোমার ভয় নাই হাসরে তোমার ভয় নাই পুলসুরাতে তোমার ভয় নাই আমরা তোমাকে খোদার জান্নাত পর্যন্ত পৌঁছানোর দায়িত্ব নিয়ে দুনিয়াতে আগমন করেছি এমন একটা কাছে। মৃত্যুর মধ্যে হাসি লেগে থাকে এটা কিসের হাসি এই হাসি হলো এই বিজয়ের হাসি কারণ ফেরেস এসে যখন ওই মানুষটাকে বলে যে মিয়া দুনিয়াতে কষ্ট করার দরকার কি চলো তোমার জন্য জান্নাতে আরামের জায়গা আছে चलो तुम भयार संगे कबरेत सम्भाषण लाल कलिजार संबर्धना दिए खोदार जन्ना पर दीते आल्ला तुम्हारे निकट पाठ कथा सुनले तुम्हारे माइय পাগল হয়ে যায় যে এই জন্য মৃত্যু মুখে পতিত অবস্থায় জীবন সায়ানের এই কঠিন সময়ে রকম একটা সুসংবাদ পাওয়ার দরকার আছে না নাই রকম সুসংবাদের প্রতি আমার এবং আপনার আকর্ষণ আছে না নাই আল্লাহ পাক রব্বুলা আলমী আমাদের সকলকে সুসংবাদ দান করে এই সৌভাগ্য আল্লাপাকবে তার আল্লাপাক মধ্যে পরিষ্কার করে দিয়েছে যাকে তাকে আল্লা দান করবেন না এই সুসংবাদ তারা পাবে যারা তাদের জীবনে দুটি বৈশিষ্ট্য অর্জন করবেন কয় বৈশিষ্ট্য ছোট্ট ছোট্ট দুই বৈশিষ্ট্য আল্লাহর করান বলেছে আমাদের রব হলো একমাত্র কে এটা হলো তাদের এক নম্বর বৈশিষ্ট্য তারা শয়নে স্বপনে জীবনে মরণে ঘরে বাইরে সর্ব জায়গায় সর্ব স্তরে সব সময়ে তারা বলবে আল্লাহকে আল্লাহকে তারা রাব বলে ঘোষণা করলো সুম্মা কাবু অতপর তারা মৃত্যুর আর মুহূর্ত পর্যন্ত आल्लाइए करते लोभ लालसा भय अपने सराते नड़ाते বরং তারা সারাটা জীবন আল্লাহকে রব বললো সন্ধ্যা ঘনিয়ে আসলো এই দুই সিফাত যারা হাসিল করতে পারবে এক নম্বর হলো বলবে আমার রবকে আল্লাহকে রব বলবে কাম অতপর আল্লাহকে রব বলবার কারণে যে বিপদ আসবে ওই শ্রেণীর মানুষের জন্যই আল্লাপাক রব্বুল আলমিন এমন সুসংবাদ প্রস্তুত করে রেখেছেন তাহলে রব বলতে হবে কাকে দেখেন খুব গুরুত্বপূর্ণ ব্যাপার ব্যাপারটা ছোট এই একটা বিষয় যদি একজন মানুষ আল্লাহকে রব বলতে পারে আর এই রবের উপর যদি সে মজবুত থাকতে পারে কোনো চিন্তা নাই কোন টেনশন নাই খোদার পক্ষ থেকে রহমতের ফেরেশটাকে দুনিয়া থেকে স্বাগত জানায় জানাতে নিয়ে যাবে মোখতারামাজ এই হলো সেই রবের শিক্ষা আল্লাহ আল্লাহাকবুর আলমিন যেদিন আমাকে আর আপনাকে সৃষ্টি করেছিলেন সর্বপ্রথম আল্লাহ আদম আলি ইসালামকে সৃষ্টি করলেন আদম আলাই এর পৃষ্ঠ দেশ থেকে কেমত পর্যন্ত যত আওলাদ আদম যত আদম সন্তান সৃষ্টি হবে জন্ম হবে সমস্ত আদম সন্তানুখ পাক আদমের পিঠ থেকে বের করলেন বের করে আল্লাপ করলেন জমায়েত করে আল্লাপ হে আদম সন্তানের আমি কি তোমাদের রব নই আমি কি তোমাদের রব নই আমি কি তোমাদের রব নই সমস্ত আদম সন্তান একসঙ্গে ঐক্য কণ্ঠে সম্মিলিত কণ্ঠে সমগ্র মানব জাতি চিৎকার করে বলেছিল অবশ্যই অবশ্যই আপনি আমাদের একমাত্র রব জগতে শিক্ষাটা যে আমার আর আপনার রবকে এরপরে আমরা আসলাম দুনিয়াতে দুনিয়াতে আসবার পর আল্লাপাক ওই শিক্ষার কথাটা বারবার রিমাইন্ডার দিলেন বারবার মনে করাই দিলেন আল্লাহ একখান করলেন কোরআনের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ আল্লাহুল্লাহমিন সমস্ত প্রশংসা হলো সমস্ত জগৎ সমূহের রবের জন্য কথা ঠিক কোরআনে পাক যখন সমাপ্ত হচ্ছে আখেরি যখন সুরা শেষেও রবের শিক্ষা এভাবেই আল্লাহর কোরআনের মধ্যখানে হাজার হাজার বার ওই রবের শিক্ষাটাকে পাক আমাকে আর আপনাকে স্মরণ করা দিলেন নামাজ পড়লাম দিনে নামাজ পড়লাম রুকুতে গেলে কমপক্ষে তিনবার তসবি পড়তে হয় সুবাহর মহান হলো ওই আল্লাহ নিয়ে আমার রব কয়বার পড়তে হয় তিনবার করে রবের শিক্ষা দুই শেষদার মধ্যে ছয় বার এক লুকুর মধ্যে তিনবার ছয় আর তিন হলো নয় বার আর সুলে ফাতে হলো একবার চল্লিশ বার জোর সময় দশ টাকাতে দশ টাকাতে চার দশকে দশ দশ কে একশো বার समय पांच रागाते पंचाश बार एक आशीचासय नये नब्बे बार दुश त्रिश और नब्बे বত্রিশ টাকা নামাজ পড়তে হয় সুন্নত যদি নাও পড়েন শুধু ফরফ আর ওয়াজিব যদি বলা হয় ফজরে দুই রাখার জহরে চার রাখার আসরে চার রাখার দশ প্রতিদিন এক একজন ইমানদার নিজের কণ্ঠে আল্লাহকে কম পক্ষে দুইশো থেকে ৩২০ বার আল্লাহকে রব বলে ঘোষণা করতেছে এছাড়া মুসলমান থাকা যায় না মোখতারা মহাজিন রুহের জগতে শিক্ষা দিলেন রফকে রুহের জগতে শিক্ষা দিলেন রপ দুনিয়াতে প্রতিদিন এই শিক্ষা কেন গুরুত্বটা এই জন্যই যখন তোমার আমার দুনিয়ার জীবনটা শেষ হবে কবরে যখন যাবো কবর আজ আখ রাত পরকালের সর্বপ্রথম স্টেশন হলো কবর সর্বপ্রথম সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হবে মার লবা তোমার লবকে মুখতারা মহাজরিন এর আগে প্রশ্ন নাই রুহের জগতে আল্লাপাক শিক্ষা দিলেন পরীক্ষাপত্রের প্রশ্নপত্রের মধ্যে সর্বপ্রথম প্রশ্ন হলো তোমার রফকে এই প্রশ্নের উত্তর যে দিতে পারবে তোমার রফকে এই প্রশ্নের উত্তর থেকে আমার ওই বান্দার জন্য সমস্ত জান্নাতের বিচারাপত্র গুলো নিয়ে যাও জান্নাতের দুয়ার খুলে দাও আর জান্নাতের বাগান তৈরি করে দাও তার কবরের মধ্যে আর যে ব্যক্তি এই প্রশ্নের উত্তর দিতে পারবে না আল্লাহ পক্ষ থেকে ঘোষণা আসবে দাও জাহান নামের সঙ্গে সরাসরি সম্পর্ক তৈরি করে দাও আর জাহান নামের আগুন তার কবরের মধ্যে পৌঁছতে থাকবে কাজী রবের একটা ধারাবাহিকতা তো বুঝতে পারতেছি রুহের জগতে আল্লাহ শিক্ষা দিলেন না করে কবর জগতে পরীক্ষক এসে যখন সর্বপ্রথম প্রশ্ন করবে রবা কাউকে যেন এ কথা বলতে না হয় যে এই প্রশ্নের উত্তর তো কমন পরে নাই এই উত্তর তো কমন এই কথা কারো বলতে না হয় এই জন্য আল্লাহ এত গুরুত্বের সঙ্গে কমন পরে নাই হা হা আদরি হা হা আদরি আমি তো এই প্রশ্নের উত্তর পড়ি নাই এটা তো আমার সাজেশনের মধ্যে সারে বলে দেয় নাই এটা তো আমার কমন পরে নাই ফেরেস্টাল মুগুরের বাড়ি কিন্তু একটা মাটিতে বলবেন প্রতিদিন তোকে ইমানদার হিসেবে তুই বত্রিশ টাকা নামাজ পড়বি প্রত্যেক টাকা নামাজের মধ্যে মিনিমাম দশ বার করে তাকে আল্লাহ রবের শিক্ষা তোকে দেওয়া হলো আর আজকে তুমি এসে বলো যে তোমার কমন পরে নাই নাই কথা ঠিক এই প্রশ্নের উত্তর হবে কে বলতে পারেন যে হুজুর ব্যাপারটা তো সহজ এই যে আপনি বলে দিলেন কবর জগতে জিজ্ঞেস করবে আর আমি বলে দিলাম আমার রবালি সহজ সহজ মনে হয় মোহতারাম হাজির আমার রব আল্লাহ এই কথাটা না এই কথাটা কারণ কি যারা আল্লাহকে রব মানবে তারাই বলতে পারবে রবী আল্লাহ আর যারা আল্লাহকে রব দুনিয়াতে মানবে না কবর জগতে তাদের মুখ আল্লাহ স্বীকৃতিও বের না। কাজে আমরা আল্লাহকে রব বলে মানিত আল্লাহকে রব মানার অর্থ কি রব কাকে বলা হয় রব কাকে বলা হয় একথা বলা হয় নাই যে আল্লাহ খালেকোনা কবরে কিন্তু এই প্রশ্ন হবে না তোমার সৃষ্টিকর্তাকে আপনি যে বলবেন মহান সৃষ্টিকর্তার নামে কবর হবে না তোমার দাতাকে কবরে এই প্রশ্ন হবে না তোমার হায়াতের মালিক কে কবরে এই প্রশ্ন হবে না তোমার মৌতের মালিক কবরে প্রশ্ন হবে তোমার রবকে মহতারাম রপটাকে বলা হয় একখানা আমার আমি উদ্ধৃতি দেবিজি শরীফ সহ বিভিন্ন হাদিসের কিতাবের মধ্যে হাদিস খানা বর্ণিত হয় আল্লাহর পয়গম্বরের একজন বিশিষ্ট সাহাবি হাতেম তাই কি ছিল খুব কুপন মানুষ তাহলে কি পৃথিবীর ইতিহাসে দানবীর হিসেবে প্রবাদ হলো হাতেম তাই কেউ অনেক বড় দানবীর হলে তাকে বলা হয় তিনি হলেন যুগের হাতেম তাই কথা ঠিক এই হাতেম তাই একজন মানুষ ছিলেন তিনি দুনিয়া থেকে চলে গেছেন তবে তার ছেলে আদি ই হাতে হাতেমের ছেলে আদি তিনি আল্লাহর নবীর সঙ্গ পেয়েছেন এবং তিনি ইসলাম কবুল করেছেন ইমানদার হয়েছেন ইমানদার হওয়ার আগে তিনি তার গোটা এলাকার নেতৃত্বের অধিকারী ছিলেন সর্দার ছিলেন খ্রিস্ট জগতের সর্দার তিনি একদিন ইসলাম কমন করবার পর আল্লাহর আল্লাহরের কাছে এসে একটা প্রশ্ন করলেন প্রশ্নটা হল ইয়ার ইমান তো এনেছি আল্লাহর কোরআনকে তো বিশ্বাস করি আপনাকে মানি কিন্তু একটা সংশয় একটা প্রশ্ন আমি আমি এটা সমাধান করতে চাই নবীজি বললেন কি প্রশ্ন তিনি বললেন আল্লাহ যে খ্রিস্টানরা তাদের আহবার এবং তাদের আহবার আর রুহবান আহবার বলা হয় তাদেরকে যারা তাদের মধ্যে জ্ঞানী গুণী পন্ডিত শ্রেণী ছিল অর্থাৎ বুদ্ধিজীবীজীবী রুহবান যারা তাদের মধ্যে ছিল। বলতেছে অভিযোগের সুরে যে খ্রিস্টান জগৎ তারা তাদের বুদ্ধিজীবীদেরকে আর তাদের পাদ্রীদেরকে আল্লাহকে বাদ দিয়ে রব হিসেবে গ্রহণ করে নিয়েছিল আল্লাহ পাক রব আলমিন খ্রিস্টানদের অপরাধ বললেন যে তাদের অপরাধ হল আল্লাহকে তারা রব হিসাবে গ্রহণ করে নিয়েছিল এটা আল্লাহর কোরআনের আয়া আল্লাহ নবীর সাহাবি হাতেম তাই ছেলে আদি ইবনে হাতেম ख्रीटान धर्म सम्पर्क आगा गोरा सबकिा क्यों प्रश्न हल हजुरान थोड़ा अवस्थाए क बुद्धिजीवी केवस्थाएं खीष्टानदिजीवी राहेब के बुद्धिजीवी ज्ञानी व्यक्ति के तो। প্রশ্নটা বুঝতে পারছেন আপনারা আল্লাহর নবীর উত্তরটা তাহলে বুঝেন উত্তর বুঝতে হলে আগে প্রশ্ন বুঝতে হয় প্রশ্নটা ক্লিয়ার এবার শুনেন আল্লাহর্বর বলতেছে প্রশ্নের উত্তর দেওয়ার আগে পাল্টার একটা প্রশ্ন করলেন তোমাদের খ্রিস্টানদের মধ্যে এমন কোন রীতি নীতি ছিল কিনা এমন কোন কালচার এমন কোন প্রচলন তোমাদের মধ্যে ছিল কিনা তোমাদের ওই সমস্ত আখবার তোমাদের বুদ্ধিজীবী আর তোমাদের পাদ্রী যারা তারা যখন কোন একটা জিনিসকে বৈধ বলে দিত। তখন তোমরা বিষয়টাকে বৈধ বলে আবার তারা যখন আরেকটা অবৈধ বলে দিত। তখন তোমরা সেই বিষয়টাকে অবৈধ বলে মেনে নিতা আল্লাহর শরীয়তের মধ্যে আছে একরকম কিন্তু তোমাদের বুদ্ধিজীবীরা বললো আর রকম তোমাদের পাদ্রীরা বলল আরেক রকম আল্লা শরিয়তের মধ্যে বৈধ বলা হয়েছিল তোমাদের কথায় আল্লাহর শরীয়তকে বাদ দিয়ে তাদের কথায় কোনোটাকে বৈধ আর কোনোটাকে অবৈধ বলে মেনে নিতা এমন বিষয় তোমাদের মধ্যে ছিল কিনা আদি ইহা হাতেম বললেন এই চরিত্র তো খ্রিস্টানদের মধ্যে আসে এই চরিত্রিত কদানিক না সকু আল্লাহ বলেন ও বন খবরদার শনিবার দিন মাছ মারবি না একদিন আমি আল্লাহ মাছ মারতে নিষেধ করলাম বাকি আমি আল্লাহর মাছের পোনা আমি আল্লাহর মাছের খাবার সব করব আমি ছয় দিন তোরা মাছ মেরে খাবি কিন্তু সপ্তাহে একদিন শনিবার দিন মাছ মারবার পারমিশন নাই হুকুম করলেন কে অবৈধ করলেন কে হঠাৎ সন্ধ্যা পর্যন্ত ঝাঁকে ঝাঁকে মাছ শুধুমাত্র নদীর পাশ দিয়ে ঘুরে সব মাছ কিলবিল কিলবিল করে সমুদ্রের পাশে যেই সন্ধ্যা সূর্য ডুবে গেছে মাছের খবর নাই আবার আগের মতো তখন কিছু বুদ্ধিজীবী বের হইল একটা সমুদ্রের নদীর পানিতে মাছ বাঁচতে ভাসতে ভিতরে আসবে যখন সব মাছ ভিতরে আসবে মাছখান দিয়ে বন্ধ করে দিবি ফিরে যেতে না পারে ঠিকই ওরা করলো বুদ্ধিজীবী দারুণ বুদ্ধিজীবী सा तुम बुद्धिजीवी जो सब गरते गरत मुखर मध्य बंद कर दे शनिवार दिन माँ स्वीकार कर रविवार दिन सकाल बेला गरत मठाई खाए चिंता कर बुद्धि की আল্লাপাক ছয় দিন তোমাদেরকে মাছ মারার বৈধতা দিয়েছিলেন আর একদিন তোমাদেরকে মাছ মারার জন্য অবৈধতা আল্লাপাক ঘোষণা করেছিলেন তোমাদের বুদ্ধিজীবী শ্রেণী তোমাদেরকে বললো দরকার নাই হুকুম মানবার দরকার নাই আমরা এই কৌশলে হুকুমকে লঙ্ঘন করবার হুকুমকে আল্লাহর জমিনে অপমান করবার লাঞ্ছিত করবার একটা জাতীয় ভাবে তার আয়োজন করবার আল্লাপুর আলমী সে কথাই বলেছেন আল্লাহর পায়গম্বর আদি জীবনে হাতেম বললেন এই চরিত্র কি খ্রিস্টান তিনি বলেন ও আদি জিবনে হাতেম যখন তোমরা আল্লাহ দেওয়া এক আল্লাহর জন্য নির্ধারিত ক্ষমতা কোনটা বৈধ কোনটা অবৈধ মানুষের জন্য বলে দিবেন কে মানব জীবনের বৈধ এবং অবৈধ নির্ধারণ করে দেন কোনটা হালাল হবে কোনটা হারাম হবে এই কথা যে ব্যক্তি নির্ধারণ করে দেন তাকেই বলা হয় রব সুতরাং বৈধতা অবৈধতা দেওয়ার এই চেয়ারটা ছিল একমাত্র আল্লাহর জন্য নির্ধারিত তোমরা বনি ইসরা লোক আল্লাহর সেই চেয়ারের মধ্যে তোমরা তোমাদের বুদ্ধিজীবীদেরকে বসালা তোমরা তোমাদের পাবাদের আল্লাহরাই হাদিস থেকে স্পষ্ট ভাবে প্রমাণিত হয় শুধু সৃষ্টিকর্তা আল্লাহকে মানার নাম ইমান নয় শুধু আল্লাহকে এক সৃষ্টিকর্তা বিশ্বাস করবার নাম ইমান নয় আল্লা কোরআন আপনি যদি আবু জাহালকে জিজ্ঞাসা করেন আসমান আর জমিনের একমাত্র সৃষ্টিকর্তাকে আবু জাহাল চিৎকার করে বলবে একমাত্র সৃষ্টিকর্তা হলো আল্লাহ আপনি যদি আবুল আহ জিজ্ঞাসা করেন তোর সৃষ্টিকর্তাকে আবুল আহ বলবে আমার সৃষ্টিকর্তা হলো একমাত্র আল্লাহ আপনি যদি ইবলিস কেউ জিজ্ঞাসা করেন ওই ইবলিস তোর একমাত্র সৃষ্টিকর্তাকে ইবলিস বলবে আমার একমাত্র সৃষ্টিকর্তা হলো আল্লাহ সুতরাং ও দোস্ত সৃষ্টিকর্তা আল্লাহ এটা কিন্তু আবু জাহালের নাম ইমানদার হয় নাই আবুল আহবের নাম ইমানদার হয় নাই ইবলিসের নাম ইমানদার হয় নাই কথা ঠিক তাহলে শুধু আল্লাহকে সৃষ্টিকর্তা বিশ্বাস করলে ইমানদার হওয়া যায় না শুধু হস করলেও ইমানদার হওয়া যায় না আবু জাহাল কয়েকবার শত শত অনেকবার চল্লিশ পঞ্চাশ বার তাদের জিন্দগি তারা হস করেছে এরপরেও আবু জাহাল আবুল আহাব না বেইমান মোখতারাম হাজরিন বেঈমান হওয়ার কারণটা কি सृष्टिकर्ता विश्वास कर आल्ला दिले वैधा अब आल्ला जो बोले दिले দেব পূজা করা যাবে না মূর্তির সামনে মাথা নত করা যাবে না দেবদেবীকে সম্মান করা যাবে না আমার আল্লাহ যখন এই কথা বললেন তখন আবু বলল আল জাহাল এত কোদা বাদ দিয়ে কেবলমাত্র এক কোদার উপাসনা করব। এটা তো কোনোদিন মেনে নেওয়া যায় না মোখতারাম হাজির আল্লাহর কোরআনের এই আয়াত আল্লাহর পরে হাদিসের দ্বারা বোঝা যায় রব্বুর আল্লাহ আমার রব আল্লাহ আপনার রব আল্লাহ আসমানার জমিনের রব আল্লাহ এর অর্থ হল এই আমার জীবনে বৈধ হবে কোনটা সেটা বলে দিবেন আল্লাহ আমার জিন্দিগিতে অবৈধ কোনটা সেটা বলে দিবেন আল্লাহ আল্লাহর জমিনে বৈধ কোনটা বলে দিবেন আল্লাহ খোদার জমিনে অবৈধ কোনটা বলে দিবেন আল্লাহ বৈধ অবৈধ বলবার আইন দেওয়ার একমাত্র মানিককে হাজরিন সুতরাং আল্লাহ রুবু বিতের অর্থ হল আল্লাহকে সৃষ্টি কর্তা বিশ্বাস করা নয় আল্লাহর রুবু এত অর্থ আল্লাহ রিজিক দাতায় বিশ্বাস করার নাম নয় আল্লাহ শুধুমাত্র আল্লাহ এই বিশ্বাস নাম নয় বরং আল্লাহর রুবু আমার আল্লাহ রব এর অর্থ আমার আল্লাহ যেমন আমাকে সৃষ্টি করেছেন আমার আল্লাহ যেমন আমাকে রিজিক দিয়েছেন আমার আল্লাহ আমাকে যেমন লালন পালন করেছেন আমার আল্লাহ আমাকে যেমন রক্ষা বৈধতা চলবে একমাত্র জীবনে কার অবৈধটা অবৈধ বলে গণ্য হবে মোস্তারাম হাজরিন এই জন্যই বলতেছিলাম কবর জগতে যাওয়ার পর যখন প্রশ্ন হবে মার রব্বুকার মুর্দাও বুঝবে যে রব্বি মার রবুকার অর্থ হলো ওই মুদ্রার জবাব দিয়ে তোর জীবনে হুকুম চলত কার ওই মুদ্রার জবাব দিয়ে তোর জীবনে বিধান চলত কার তখন যারা আল্লাহর বিধানকে বাইপাস করে গাই বিধানের সামনে করত্লা এটা কোশ্চিন কেন তাদের মুখ দিয়ে বের হবে না কারণ জানে যদি মুখ দিয়ে বের করি যে আমার আইনদাতা আমার বিধানদাতা আল্লাহ তাহলে তো আর বাকি দুই প্রশ্ন তো ফেরেস্তা করবে না परीक्षारीक्षारे थे नकल धरा पड़ा संगे संगे कथा ठीक मान नाई जीवने विधान दादा एकम्र अल्लाह के मोरे विश्वास करे नाई जे व्यक्ति जिंदगी आसमान जमीन मध्य खाना अवैध कोवैध वैध से एकम्र अल्लाह के विश्वास करे न তার মিথ্যাচার এই মিথ্যাচার করবার সঙ্গে সঙ্গে ফেরেশ তার হাতে সারা জিন্দেগীর রিপোর্ট আছে না ওর রিপোর্ট দেখবে আর মুগুর দিয়ে খালি পায়ের গিরালি থেকে বাইরে নিয়ে শুরু জানে গদাকার তুমি সারাটা জীবন আল্লাহর আইনের বিরুদ্ধে দুনিয়ার কোন মানুষ আল্লাহর কোন আইনকে উপেক্ষা করে আইন করবার কোনো অধিকার নাই দুনিয়ার কোন নেতৃত্বের আল্লাহর আইনের বাইরে গিয়ে কোন আইন করবার অধিকার নাই দুনিয়ার কোন সংসদের আল্লাহর কোন আইনের বাইরে গিয়ে আইন করবার অধিকার নাই দুনিয়ার কোন মন্ত্রী পরিষদ ক্ষুদার বিধানের বাইরে আইন দিবে যে সংসদ যে পার্লামেন্ট যারা আল্লাহর করণের আইনের বিরুদ্ধে গিয়ে আইন দিবে সেটার নামি হলো তাহুদ সেটার নামি হলো মুহতারাম হাজিরিন কাজী ব্যাপারটা কিন্তু খুব স্পষ্ট ব্যাপার মুসলমান মুসলমান অন্যরা আমাদের উপর শাসন করতে পারবে दुनिया मानुष बड़ा छोट दे के शासन करते पर আল্লাহর কোরআন ছোটদেরকে বলেছে বড়দের শাসন মানতে স্ত্রী তার স্বামী কে মানবে ছবে অধস্থ কর্মীরা তার নেতাদেরকে মানবে দেশের জনগণ রাষ্ট্র কে মানবে সরকার কে মানবে আদালত কে মানবে এই সব মানার হুকুম দিয়েছেন আমার আল্লাহ तब सब मारे एक शर्त आ তার বাপ কে মানবে কতক্ষণ মানবে যতক্ষণ বাবা তাকে আল্লাহ বিরুদ্ধে কোনো আইন জারি না করবে একজন স্ত্রী তার স্বামীর কথা মানবে কতক্ষণ মানবে তার স্বামী যখন তাকে তার খোদার বিরুদ্ধে কোন হুকুম জারি না করবে একজন ছাত্র তার শিক্ষককে মানবে কতক্ষণ মানবে না করবে ততক্ষণ মুসল্লি হুজুর মানবে ইমামকে মানবে একজন কর্মী তার নেতাকে মানবে কতক্ষণ মানবে যতক্ষণ তার নেতা তার কর্মীকে খোদার বিরুদ্ধে কোনো কথা না বলবে একটা চারটা পর্যন্ত তারলামেন্ট আল্লাহর করেনের বিরুদ্ধে কোন আইন পাশ না করবে যতক্ষণ পর্যন্ত মন্ত্রিপরিষদ আল্লাহর করেনের বিরুদ্ধে কোন আইনকে অনুমোদন না দিবে ততক্ষণ পর্যন্ত মানবে আল্লাহ না করুন আল্লাহ না করুন আল্লাহ না করুন কোনো ভাইকেমাম যদি তার মুসল্লিকে আল্লাহর হুকুমের বিরুদ্ধে কোন হুকুম জারি করে তাহলে বাহলুকের হুকুম বঙ্গোপসাগরে ভাষায় দাও হু তার হুকুমের সামনে মাথা মতো করো এর নামে হলো রব্বুল আল্লাহ মোখতার মহাজিন কোন আদালত আদালতের দিন সরকার যদি আল্লাহ বিরুদ্ধে কোন আইন জারি করে দিন কোন আদালত যদি হুদার বিরুদ্ধে কোন আইন জারি করে সেই দিন সেই আদালত সেই সরকার সেই পার্লামেন্ট সেই মন্ত্রী পরিষদ সব কিছু বন্দোপসাগরে ভাসায় দাও কাজেই আমার আল্লাহ বলে দিয়েছেন মদ অবৈধ মদ হারাম কোন সরকার কাউকেবার লাইসেন্স দেওয়ার অধিকার রাখে না আল্লাহর কোরআন বলে দিয়েছে মুসলিম নারীর জন্য পর্দা করা বাধ্যতামূলক আইন করে দিয়েছে আমার আল্লাহ আক্রাবার আমিনুতর কোন মুসলিম নারীকে পর্দা করবার ক্ষেত্রে বাধা অধিকার দুনিয়ার কারণে মুসলমানের মেয়েরা স্কুলে পড়বে কোনো আপত্তি নাই মুসলমানের মেয়েরা কলেজে পড়বে কোনো চাকরি করবে অফিস আদালতে চাকরি করবে তারা আদালতে যাবে হাইকোর্টে তারা চাকরি করবে সচিবালয়ে চাকরি করবে বঙ্গভবন গণভবনে তারা চাকরি করবে যদি প্রয়োজন হয় নারীর জন্য করবার অধিকার আল্লাহ দিয়েছেন কিন্তু মুমিন নারীকে আল্লাহ বলেছেন কর্মস্থলে যাওয়ার সময় ঘরের বাইরে যাওয়ার সময় হিজাব করে তোমার সৌন্দর্যকে পর পুরুষের দৃষ্টি থেকে সংযত রেখে তারপরে তুমি বাইরে বের হ মুসলিম মেয়েকে পর্দা ছাড়া ঢুকতে হবে মর্যাদা করি কিন্তু কোরআনের আইনের বিরুদ্ধে হুকুম জারি করবার কারণে তোমার ওই হাতটা ভেঙ্গে গুড়িয়ে দিতে চাই কোন ইমাম কোন মুসল্লিকে বলে পরিষ্কার কথা এখানে আসমানার জমিনের মধ্যে আইন চলবে একমাত্র কার আসমানার জমিনের একমাত্র সৃষ্টি করতে সুতরাং সৃষ্টি যার আইন হবে কার আল্লাহর আইন আল্লাহর বিধান খোদার আসমানার জমিনের মধ্যে চলবে অন্যরা আইনের বিরুদ্ধে আইন তৈরি না তারা শাসন করতে পারবে আল্লাহর আইনের গণ্ডির ভিতরে থেকে নানা রকম নিয়ম শৃঙ্খলা তৈরি করতে পারবে কিন্তু এমন কোন নিয়ম তৈরি করতে পারবে না যে নিয়ম মানতে গেলে খোদার আইন লঙ্ঘন করতে হয় এমন যেই নিয়ম থাকবে ইমানদার সেই নিয়ম ভেঙ্গে গুড়িয়ে দেবে মিলের নিয়ম থাকবে মিল কর্তৃপক্ষ নিয়ম করবে কিন্তু কোন মিল কর্তৃপক্ষ এমন নিয়ম করতে পারবে না যে ফজরের ওয়ার্থের শুরু থেকে শেষ পর্যন্ত টোটাল সময় তোমার ডিউটি করিতে হবে মধ্যকার নামাজ পড়বার বিরতি নাই সেই মিলের মধ্যে আগুন ধরা পূর্ণ জোহরের সময় তোমাকে ডিউটি করতে হবে এক মিনিটের জন্য তোমার ছুটি নাই তোমার ছুটি নাই তুমি নামাজ পড়বার সুযোগ পাবানা ওই ব্যাংক ধরে বন্ধ করে দেবে কথা ঠিক না বেঠিকা হব হুকুম করবা কিন্তু খোদার হুকুমের বিরুদ্ধে হুকুম করবার অধিকার নাই কথা ঠিক না বেঠিক মোখতারামাজি যারা বলবে আমার রব হলো একমাত্র এর অর্থ হলো আমি আমার জিন্দগিতে বিধান মানতাম একমাত্র কাকেল রব আল্লাহ যারা তাদের জিন্দগিতে একমাত্র আল্লাহকে বিধান মানে সমুন্নত রাখে আর এই অবস্থায় থাকতে গিয়ে তার পৃথিবীতে যত বিপদ আপদ আসুক না কেন যত লোক লালসা ভয় ভীতি আসুক না কেন সমস্ত লোক লালসা আর ভয় ভীতিকে দুপায়ে দোলে খোদার জাম্নাতের মেহমান হিসেবে দুনিয়া থেকে ওয়েলকাম করবার জন্য পাঠিয়ে দেন মোখতারাম হাজির আখের একটা কথা আমি আপনাদেরকে বলি আর একটা হলো তৌহিদ ফির রুবু বিয়া তৌহিদ ফিল উলুহা হলো এই আসমানার জমিনের মধ্যে এবাদত চলবে একমাত্র আর তৌহিদ ফির অর্থ হলো এই যে আল্লাপাকের যে বৈশিষ্ট্য তারা আমাদেরকে যুক্তি দেওয়ার চেষ্টা করে যে প্রতিমা নিষেধ মূর্তি নিষেধ প্রতিমা নিষেধ মূর্তি নিষেধ না ইসলামের মধ্যে তাহলে প্রতিমা কাকে বলে মূর্তি কাকে বলে আর মূর্তি এবং ভাস্কর্য বলা হয় সেগুলোকে যেগুলোকে শুধুমাত্র সৌন্দর্য বর্ধনের জন্য রাখা হয় মোখতারাম হাজরিন আল্লাহর পয়গম্বর বলেছেন আল্লাহর নবী হজরত আলীকে পাঠিয়েছেন আর বলেছিলেন এই জমিনের মধ্যে মুসলিম অধ্যুষিত এলাকায় যতগুলো ভাস্কর্য পাবে যত মূর্তি পাবে যত প্রাণীর প্রতিকৃতি পাবে সমস্ত প্রাণীর আকৃতি গুলোকে গুড়িয়ে দাও হুকুম আল্লাহর পয়গম্বরের আদেশ আল্লাহ বাহিরে তিনশত সাতটা এরকম বিভিন্ন দেব দেবীর মূর্তি ছিল আল্লাহ পয়গম্বর এক একটা মূর্তিকে এক একটা কোচা মারলেন আর এক একটা ধরাশাহী হলো নবীজির কণ্ঠে উচ্চারিত হলো মুসলিম মুসলিমার কোন ভূখণ্ডে আর কোন মূর্তি আর কোন প্রতিমা আর কোন ভাস্কর্য আর কোন দিন মুসলিম কোন ভূখণ্ডে কোনো মুসলমান এক মুহূর্তের জন্য বরদাস্ত করে নেবে না যারা বিভিন্ন মানব মানুষের বিভিন্ন প্রাণীর আকৃতি গঠন করে কেমতের দিন আল্লাহ তাদেরকে বলবেন আকৃতি বানিয়েছিল জীবন দাও তোমরা বিভিন্ন গরু আকৃতি গঠন করেছিল জীবন দাও জীবন যখন দিতে পারবে না তখন আল্লাহ রব্বুল আলমিন কেমতের দিন তাদেরকে সবচেয়ে কঠোর শাস্তি প্রদান করবেন মোখতারাম হাজির সুতরাং ইসলামী শরীয়তের মধ্যে পূজা করবে এটা তাদের ধর্মীয় স্বাধীনতা ইসলাম তাদেরকে স্বাধীনতা দিয়েছে জীবনের নিরাপত্তা মালের নিরাপত্তা ইজ্জতের নিরাপত্তা ধর্ম পালনের নিরাপত্তা এগুলো দিয়েছে ইসলাম সুতরাং যার যার ধর্মাবলম্বীরা নিজ নিজ ধর্মীয় উপাসনালয়ে দেব দেবীর কোনো হিন্দু বা বৌদ্ধদের ধর্মীয় স্থাপনা নয় বরং সেটা সত ভাগ মুসলমানদের জাতীয় স্থাপনা সেই সতকরানব্বই ভাগ মুসলমান যারা তাও বিশ্বাস করে যারা একত্র আজকে সুপ্রিম কোর্টের সামনে যেই দেবী স্থাপন করা হয়েছে এটাকে যদি এর ইতিহাস তালাশ করা হয় দেবী এর নাম তারা রেখেছে থেমিস তারা বিশ্বাস করে থেমিস পৃথিবীতে ন্যায় বিচার প্রতিষ্ঠা করেছে তারা বিশ্বাস করে থেমিসের শক্তি বলে দুনিয়াতে ন্যায় বিচার প্রতিষ্ঠা হয়েছে ও এটা একটা মুসেক জাতির সেরে কি চিন্তা ছিল এটা একটা মুসেক জাতির সেরে বিশ্বাস ছিল এটা তাদের বিশ্বাস হিন্দুরা যেমন দেবী কিছু ক্ষমতা বিশ্বাস করে হিন্দুরা যেমন কিছু ক্ষমতাকে বিশ্বাস করে ঠিক ওই রকম দেবী থেমিসের কিছু ক্ষমতাকে বিশ্বাস করত রোমানরা গ্রীক দেবী থেমিসের গডেশ অব জাস্টিস কিছু ক্ষমতাকে বিশ্বাস করতো তারা বিশ্বাস করতো ন্যায় বিচার প্রতিষ্ঠা করত হলে এই দেবীর আশীর্বাদের প্রয়োজন ও মুসলমান এই চিন্তা এবং এই বিশ্বাস সরাসরি তাও লুবের সঙ্গে সংঘর্ষ সুতরাং मुसलमाना कल्ला छा रखते चेहरा जो ना थे कि गाचर मत देखा जाए सिनारखा जा इसलम आपत्ति प्राणी प्रतिकृति से मानस्यो এটা সাধারণ এটা হলো একটা বিধর্মী অন্য ধর্মাবলম্বী মুশ্রিক জাতির দেবী তারা এটার ক্ষমতা বিশ্বাস করে তারা এই দেবীর নাম দিয়ে তাকে বিচারের দেবী বলে বিশ্বাস করে হিন্দুরা যেমন শিখার জন্য এক দেবতাকে বিশ্বাস করে আইনের জন্য আরেক দেবতাকে বিশ্বাস করে তারা নানা রকম শৃঙ্খলার জন্য এক এক দেব দেবী তারা বিশ্বাস করে গ্রীকরা তরম ন্যায় বিচারের জন্য তারা বিশ্বাস ও মুসলমান বিশ্বাস করে ন্যায় বিচারের হুকুম দিয়েছেন আল্লাহ মুসলমান বিশ্বাস করে ন্যায় বিচার করতে হলে হুদার হুকুমের দরকার দুনিয়ার কোন মানুষ ন্যায় বিচার করতে পারে না তাহলে ইসলাম বলল ন্যায় বিচারের ক্ষমতা দেন কে গ্রিকরা বলল ন্যায় বিচারের ক্ষমতা থমিস দেবী তাহলে বিচারের দেবী হিসাবে থেমিস কে বিশ্বাস করলো সেই ব্যক্তি কোশ্চিন কালো ইমানদার হতে পারে না পুরানি বিশ্বাসী হতে পারে না একত্রবাদী হতে পারে না সে স্পষ্ট মুশেক সেই স্পষ্ট কারো যদি বেঈমানি করতে মনে চায় সেটা নিয়ে আমি লম্বা কথা বলবো না হিন্দুরা আছে মুশ্রিক তাদের নিয়ে আমাদের কোনো আপত্তি নাই তাদের নাম হবে হিন্দু কিন্তু কোনো হিন্দু যদি মুসলিম নাম দিয়ে সেরেক করতে চায় মুসলমানী পরিকল্পনা অত্যন্ত সুদূর প্রসারী কুটো কৌশল এবং ষড়যন্ত্রমূলক ভাবে আজকের বাংলাদেশের সুপ্রিম কোর্টের নাকের ডায় বসানোর ষড়যন্ত্র করা হয়েছে সরকারের বিরুদ্ধে বলা যায় তাতে সমস্যা নাই কিন্তু আদালতের বিরুদ্ধে কিছু বলতে হলে ব্যাপারটা খুব সেন্সিটিভ হয়ে যায় সবাই বলে যে আদালতের বিরুদ্ধে বলতে গেলে খুব মারাত্মক এই জন্য বিষয়টা আদালতের কান্ডের উপর বন্দুক রেখে করবার একটা হাজার এক সালে দুইজন বিতর্কিত বিচারপতি আল্লাহর কোরআনের ফতোয়ার বিরুদ্ধে রায় দিয়েছে বলেছিল সব ধরনের ফতোয়া নিষিদ্ধ আল্লাহর কোরআনে বললেন আল্লাহ ফতোয়া দেন নিষেধ ও দোস্ত বাংলাদেশের মুসলমানরা ধর্মপ্রাণ মুসলমানরা শান্ত সৃষ্ট সুশৃঙ্খল কথা ঠিক কোন উশৃঙ্খলা তারা করে না কোন বিশৃঙ্খলা তারা করে না কোন ভাংচুর তারা করে না তারা আদালতকে শ্রদ্ধা করে কথা ঠিক না কোরআন এর বিরুদ্ধে রায় দিল বাংলাদেশের ইতিহাস প্রমাণ করে এদেশের মুসলমানেরা বুকের রক্ত দিয়ে আল্লাহরের জমিনকে ধুয়ে মুছে পরিষ্কার করেছিল দুই সালে ছয় রক্তের বিনিময়ে शीर्ष स्थानीय इसलमी नेतृबृंद कारा बरण कर फतुआ बिरोधी रायुहूर्त मे नहीद yeah. रक्तर बनीम सर्वशेष सुप्रीम कोर्ट राष्ट्र भोर्ट डिवीशन राय फतवादेश যেটাকে তারা থেমিস বলে বিশ্বাস করে ন্যায় বিচারের দেবী বলে বিশ্বাস করে সেই দেবীকে সুপ্রিম কোর্টের কাদের উপর নাকের উপর বসিয়েছে এখন যদি কিছু বলতে যান আমাদের সামনে তো অতীতের নজিরও আছে কথা ঠিক না বে ঠিক দুই হাজার একের নজির যেমন আছে উনিশশো এর নজিরও আছে বাংলাদেশের সর্বোচ্চ আদালত যখন বাংলাদেশের স্বাধীনতার স্থপতি मरुम बंगबंधु शेख मुजिबुर हत्या राजपथे तत्कालीन समय कथा ठीक क्या कथा ठीक तुम्हारा जदि बंगबुर मर्यादा रक्षा करते তাহলে আল্লাহর মর্যাদা বঙ্গবন্ধুর চেয়ে কম না বেশি বঙ্গবন্ধুর মর্যাদাকে আমি অস্বীকার করি না কিন্তু বঙ্গবন্ধুকে মর্যাদা দিয়েছেন কে তো আল্লাহর দেওয়া মর্যাদা পাওয়ার কারণে বঙ্গবন্ধু যদি বাংলাদেশে মর্যাদাবান হন তাহলে সেই আল্লাহ এবং আল্লাহাকুরোজনে সুপ্রিম কোর্টের পবিত্র চত্বরকে তাকে <laughs> কলঙ্ক বিভ্রান্তির কোনো সুযোগ নাই এখানে কোনো সাম্প্রদায়িকতার গন্ধ নাই আমরা বারবার বলতেছি অন্য মুসলমান দেশকে ভালোবাসে মুসলমান তার রাষ্ট্রকে ভালোবাসে মুসলমান তার জাতিকে ভালোবাসে মুসলমান তার সরকারকে কে ভালোবাসে কিন্তু সব ভালোবাসাচ্ছে আল্লাহকে বেশি ভালোবাসে আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই আমাদেরকে মাফ করবেন আমাদেরকে অক্ষম মনে করবেন যদি আমাদেরকে ইমানের দাবি পূরণ করবার জন্য বাধ্য করা হয় আমাদেরকে যদি ইমানের ইজ্জত হেফাজত করবার জন্য প্রতিটি ঘর থেকে ইমানদাররা আবার আল্লাহ প্রেমের মশাল চালিয়ে আবার চত্বরে যাবে আবার চত্বরে যাবে আবার স্বপ্না যাবে যাবেন আমাদের রব একমাত্রকে ন্যায় বিচারের একমাত্র বিধান দাতাকে ন্যায় বিচারের ক্ষমতা দেওয়ার মালিককে ন্যায় বিচারের সামর্থ্য দেওয়ার মালিককে বিশ্বাস করা এটাই হলো এটাই হলো কি জাতীয় স্থাপনায় শেকি কর্মকাণ্ড বদাসিত করা হয় নাই ভবিষ্যতেও করা হবে না আল্লাপাক বুস্টা দান করেন দেশের মধ্যে কোনো গৃহযুদ্ধ কোন গন্ডগোল কোন মারামারি হানাহানি রক্তপাতের কোন পরিস্থিতি সৃষ্টি হোক এটা আমরা কেউ চাইতে পারি না কাজে দেশ শান্ত থাকুক সুশৃঙ্খল থাকুক দেশের উন্নয়নের স্থিতিশীলতা আসুক এটা দেশের সকল মানুষকে একযোগে চাইতে হবে আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের সকলকে তৌফিক দান করেন আমার দেশটাকে আল্লাহাক হেফাজত করেন সমৃদ্ধ উন্নতি দান করেন আহামদুলিল্লাহ রবীন্দ্র